আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাক আলহামদুলিল্লাহ হিরবিলাম ওসল ওসালাম আল্লা আশরাফিল নবী গিরা মোহাম্মদ ওয়াল আলিহি ওয়াবিহি ওয়াবাহ বিদিন সুপ্রিয় দর্শক শ্রোতা বায়ু বোনেরা যারা পিস টিভি বাংলার এই আয়োজনে আমাদের সাথে শেয়ার করছেন শুরুতেই সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা শুরু করেছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় সুপ্রিয় দর্শক গত পর্বগুলোতে আমরা আদর্শ মুসলিমের আল্লাহ হর্বুল আলমিনের সাথে যে সম্পর্কের বিষয়টি সেটি নিয়ে আলোচনা শুরু করেছিলাম গত কয়েকটি পর্বে আমরা বলেছি যে আল্লাহ হরবুল আলমিনের সাথে তার সম্পর্কে ধরন হচ্ছে পাঁচটি আমরা গত পর্বতে একথা স্পষ্ট করেছি যে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে সম্পর্কের প্রথম যে ধরণ তা হচ্ছে আল্লাহব্বুদিয়া যে বান্দা সত্যিকারভাবে আল্লাহ রব্বুল আলমিনের গুলামীকে তার জীবনে বাস্তবায়ন করবে আল্লাহরবুল আলামিন তাকে যেই টার্গেটের সৃষ্টি করেছেন যে ইবাদত করার জন্য আল্লাহরবুল আলামিন তাকে সৃষ্টি করেছেন সেই টার্গেট সে পূরণ করবে সত্যিকারভাবে আল্লাহ রব্বুল আলমিনের অবধিয়ত গোলামীকে নিজের জীবনের জন্য গ্রহণ করবে দ্বিতীয় যেই পয়েন্টটি আমরা আলোচনা করেছি সেটি হচ্ছে বান্দা আল্লাহ রব্বুল আলমিনে আনুগুত্য করবে আল্লাহর বিধানের অনুসরণ করবে তৃতীয় যে পয়েন্টটি আমরা আলোচনা শুরু করেছিলাম সেটি হচ্ছে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা তার অন্তর্মধ্যে জাগ্রত করবে সৃষ্টি করবে চতুর্থ যেই পয়েন্টটি সেটি গত পর্বে আমরা আলোচনা করেছি কিছু অংশ আজকের পর্বে ইনশাল্লাহ তালা আমরা সেই বিষয়ে আরও দৃষ্টি আকর্ষণ করব। সেটি হচ্ছে বান্দা সত্যিকারভাবে আল্লাহ রাবুল আলমিনকে ভয় করবে বান্দার অন্তর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ভয় আসবে সুপ্রিয় দর্শক আল্লাহ সুবাহ বান্দার ভয়ের বিষয়টি কোরআনিকারিমীর মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন গত পর্বগুলোর মধ্যে আমরা এটিও দৃষ্টি আকর্ষণ করেছিলাম আপনাদের যে আল্লাহ রাব্বুল আলামিনের উভুধি বাস্তবায়ন করতে গেলে সত্যিকারভাবে বান্দা আল্লাহ রাবুল আলামুল উলামীকে যে জীবনে বাস্তবায়ন করতে গেলে তাকে অবশ্যই এই ভয়ের বিষয়টি উভধিয়তের মধ্যে অবশ্যই থাকবে এবং ভয়ে মূলত উভিউতের মধ্যে অন্তর্ভুক্ত তারপরেও যেহেতু কোরআনে করিমের মধ্যে এবং রসুলুল্লাহাদিসের মধ্যে ভয়ের বিষয়টি ভিন্নভাবে আলোচনা করেছেন আল্লাহ রব্বুল্লা আলমিনের সাথে বান্দার সম্পর্ককে নিবিড় মজবুত করার জন্য মূলত বান্দার অন্তর মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন ভয়কে সৃষ্টি করতে হবে এবং বারবার বান্দাকে আল্লাহ রবুল্লা আলমিনকে ভয় করার জন্য আল্লাহ আজহাবকে ভয় করার জন্য আল্লাহ রবুল আলমিন আজহাবের যেই শাস্তি রয়েছে সে যে দিন রয়েছে সে দিনকে ভয় করার জন্য এবং আল্লাহ রবুল্লা আলমিনের বিধান লঙ্ঘনের ক্ষেত্রে আল্লাহ রাবুল আলিন ক্ষেত্রে তাকে ভয় করার জন্য আল্লাহ বারবার বান্দাকে নির্দেশ দিয়েছেন যদিও ফেরেস্তাদের সম্পর্কে বলা হয়েছে ফেরেস্তারা আল্লাহরুল আলমিনের বান্দা আল্লাহরুল আলমিনের ইবাদতকে নিরঙ্কুশ ভাবে সত্যিকার ভাবে বাস্তবায়ন করতে পেরেছে যেহেতু তারা আল্লাহ রবুল আলমিনের বাদত ছাড়া কখনো বাধ্য হয় না আল্লাহর আনুগত্য ছাড়া কখনো আল্লাহ নির্দেশের বাইরে তারা যায় না তাই আল্লাহ আল্লাহরুল আলামিন তাদের কথা বলছেন এভাবে তারা তাদের উপর থেকে তাদের যেই রব আছেন প্রতিপালক আছেন সেই প্রতিপালককে তারা ভয় করে থাকে ও ইয়াফ আলুন মারুন এবং তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় যা করতে তাদেরকে বলা হয় থাকে তারা তা করে সে নির্দেশের তারা অনুসরণ করে। এই আয়তের মধ্যে দুটি বিষয় আল্লাহ রবুল আলমিনের সম্পর্কের সাথে নিবিড় দুটি বিষয়কে আল্লাহ রব্বুল আলমিন তুলে ধরেছেন যে বান্দা আল্লাহ রব্বুল আলমীর সাথে তার সম্পর্ক যদি মজবুত ও শক্তিশালী করতে চায় তাহলে বান্দাকে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করতে হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য বান্দার জন্য অপরিহার্য করে নিতে হবে আল্লাহর বিধান বান্দাকে অবশ্যই অনুসরণ করতে হবে এটাই এই মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন নিদর্শন রেখেছি আয়াত রেখেছি কাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি কে ভয় করে আল্লাহর আদাব কে যারা ভয় করে এখানে ভয়ের কথা বলা হয়েছে মূলত ইমানদার ব্যক্তিদের পরিচয় আল্লাহ হাব্বুল আলমিন এই আয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিনের যে কঠিন শাস্তি অপরাধী বা পাচারীদের জন্য আল্লাহ রাবুল আলমিন তৈরি করে রেখেছেন সেই কঠিন শাস্তিকে যারা ভয় করে থাকে তাদের মাধ্যমে পরিচয় করে দিয়েছেন ইমানদার ব্যক্তিদের তাই এই আয়তের মাধ্যমে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিনের ভয়ের মাধ্যমে বান্দাগন আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্ক নিভিড় করতে পারে সম্পর্ককে মজবুত করতে পারে এই জন্য আল্লাহ থাকতে হবে তার বন্ধু বান্ধব তার সহচর তার অনুসারী যারা আছে তাদেরকে সে ভয় দেখায় তাদেরকে সে আশঙ্কাগ্রস্ত করে তাদেরকে ভয় দেখিয়ে আল্লাহর বিধান থেকে আল্লাহর আনুগত্য থেকে তাদেরকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করে আল্লাহ রব্বুল আলমিন এরপর নির্দেশ দিচ্ছেন ফেলে সুতরাং শয়তানের যারা অনুসারী আছে তাদেরকে তোমরা ভয় করো না ও খায়ফুনি আমাকে ভয় ইনকুন্ত যদি তোমরা ইমানদার হও যদি তোমরা ইমানদার হও তাহলে তোমরা আমাকে ভয় করো এ আয়তের মাধ্যমে স্পষ্ট করেছেন আল্লাহ সুবাহন তারা দুটি বিষয় এক নম্বর হচ্ছে আল্লাহ হাব্বুল আলমিন তাকে ভয় করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন দ্বিতীয় নম্বর হচ্ছে যে ভয়ের মাধ্যমে আল্লাহ হাব্বুল আলমিনের আনুগত্য থেকে আল্লাহ রাবুল আলমিনের বোধত থেকে মানুষগুলোকে শয়তান বিভিন্ন ধরনের ভয়ের মাধ্যমে বের করে নিয়ে যায় তাই অন্তরের মধ্যে সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলমিনের ভয় যদি না আসে शयतान भर मध्य अल्लाह रब्बुल आलमी अनुगत्यार्भवना हैल्लाह सुबहानुलायर मध्यम ठीक अनुरूप भाव एकाधिक आयतर मध्य अल्लाह सुबहानुलाउनी तय करो ना मानुष्टे भय करो ना जरा शयान प्रवच्चनार कारण शयतानर भयतर कारण जरा अल्लाह रबुल आलमी अनुगत्य के, के, के, के परिहार कर শয়তানের গুলামিতে নিজেদের লিপ্ত করে দিয়েছে তাদেরকে ভয় করোনা তাদেরকে অনুসরণ করো না আমাকে ভয় করুন সুরা বাকারা একশো পঞ্চাশ নম্বর আয়তের মধ্যে বলেছেন সুরা আল ইমরানের তিন নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহনতলা বলেছেন তাই আল্লাহ রবুল্লা আলমিনকে আমাদেরকে ভয় করতে হবে সুরা আল ইসলার সাতান্ন নম্বর আয়তের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন এই বিষয়টি বলেছেন আল্লাহরুল আলমিন বলেন তারা আল্লাহর আদাবকে ভয় করে ইমানদার ব্যক্তিদের পরিচয় আল্লাহ সুবাহানু তালা এ আয়তের মধ্যে তুলে ধরছেন ইমানদার ব্যক্তি যারা আছেন তারা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে তাই আমাদের মধ্যে আল্লাহ রবুল আলমিনের ভয় আসতে হবে সুপ্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিনের ভয়কে যদি সত্যিকারভাবে আমরা আমাদের অন্তর মধ্যে জাগ্রত করতে না পারি সত্যিকার সত্যিকারভাবে আল্লাহ রবুল আলামের ভয় যদি আমাদের অন্তর মধ্যে সৃষ্টি না হয় না আসে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সাথে আমাদের যে সম্পর্ক হবে से सम्पर्कर मध्य घाटती थे जाने से सम्पर्क यथाथा मजबूत होना निविड़ना शक्तिशाली होल्लाह रब्बुल आलम एक जो आदर्श मुस्लिम सम्पर्कर अन्नतम आकटी धरन हूँ जर अंतर मध्य अल्लाह रब्बुल आलम भय शक्तिशाली करें जो ईमानदार व्यक्ति अंतर मध्य आल्लाब्बुलम भक्तिशाली कर तक को हराम कस जखनी से करार मुखोमुखी तक से व्यक्ति आल्ला रब्बुल आलम भाराम তার অন্তরকে পেয়ে উঠবে সে হারাম থেকে সে নিজেকে রক্ষা করবে ফিরে আসবে এটি তাকুয়ার একটি উদাহরণ আল্লাহ রব্বুল আলমের ভয় যে ব্যক্তির অন্তরের মধ্যে সত্যিকার ভাবে জাগ্রত হবে সেই ব্যক্তি আল্লাহ রবুল আলমিনের এই ভয়কে অন্তরের মধ্যে জাগ্রত করার কারণে আল্লাহ আহাবকে ভয় করবে আল্লাহ রবুল আলমিনের অবদ্ধতাকে ভয় করবে এবং হারাম কাজ থেকে বিরাসবে হারাম কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারবে না একটি ঘটনা বর্ণনা করেছেন আমরে ইনাম রহমতুল আলাই তিনি বলেন যে একদিন আমরা অমরুল খত্তাব রদি আল্লাহ তালহের সাথে মক্কার উদ্দেশ্যে রওনা করেছি মক্কার উদ্দেশ্যে আমরা যখন রওনা করেছি তখন অমরুল খত্তাব রদি আল্লাহ তালহু আমাদেরকে একটি মরুভূমির এক জায়গায় অবর্তন করতে নির্দেশ দিলেন সুপ্রিয় দর্শক সময় হল বিরতির বিরতিতে যাচ্ছি একটু পরেই ফিরে আসছি আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ তালা আলোচনা সালামু আলাইকুম ওরকতাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা sware exactly now i am the granite my name is rustan naik you are the best of pp he was a man great in tania was the like in forbidding what he loved and believing in allah qul kuntum qaira ummatin ukhrija tarinas ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkari wa tu'minuna billah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 সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম আবার আলোচনায় আমরা বলতেছিলাম আমরু দিন রহমতুল্লা বর্ণনা করেন তিনি বলেন যে আমরা একদিন অমরুল খতাব রদি আল্লাহ সাথে মক্কার উদ্দেশ্যে রওনা করলাম প্রতিমধ্যে তিনি এক মরুভূমির মধ্যে আমাদেরকে অবতরণ করতে নির্দেশ দিলেন অমর রাজি আল্লাহ তালু মরুভূমির মধ্যে অবতরণ করার পর তিনি পরিশ্রান্ত ছিলেন তখন তিনি মরুভূমির অদূরেই দেখতে পেলেন এক মেষের পাল সেখানে এক রাখাল আছে অমর দিয় তালহ সেখানে গেলেন রাখালকে বললেন রাখাল তোমার এখানে অনেক অনেকগুলো ছাগল আছে আমরা অনেক দূর থেকে এসেছি আমরা অত্যন্ত পিপাসার্থ আমরা পিপাস কাতর হয়ে আছি আমাদেরকে তোমার এই ছাগলের পাল থেকে দুগ্ধ দোহন করে আমাদেরকে পান করার সুযোগ করে দাও রাখাল তাকে বলল পথিক তুমি যে কাজটি আমাকে করতে বলেছ সেটি আমি করতে পারবো না কেননা এই যে মেশের পাল দেখতে পেয়েছ এই যে ছাগলের পাল দেখতে পেয়েছ এটি আমার নয় এর মালিক রয়েছে অন্য অঞ্চল সুতরাং আমি এ কাজ করতে পারবো না ওমর তালু তাকে বললেন বুঝালেন বলে যে তুমি এই যে মরুভূমির মধ্যে আছো এখানে ছাগলের মালিক তো নেই সুতরাং তুমি আমাদেরকে দুগ্ধবান করাতে তোমার অসুবিধা কোথায় তোমার মালিক তো দেখছেন না এরপর তিনি বারবার ওই রাখালকে চেষ্টা করলেন দুগ্ধবান করিয়ে বিপাশা থেকে তাদেরকে মুক্ত করার জন্য অমরদি আল্লাহ তালাম বুঝাতে চাইলেন যে প্রয়োজনে আমরা তোমাকে এর জন্য বিনিময় দেব তখন রাখাল তার অন্তরে আল্লাহবুল আলম যে ভয়টুকু রয়েছে সেই ভয়কে সামনে রেখে বললেন ইদান যদি তোমার এই কথা আমি মেনে নেই তাহলে আল্লাহ রাবুল আলমিন তো দেখছেন যদিও আমার এই মালিক এই বেশের পালের যে মালিক যদি ওই মালিক না দেখে কিন্তু আল্লাহরবুল আলমিন তো দেখছেন তাই তুমি যে কথা বলছো হয় কাজ আমি করতে পারবো না এই জন্য সত্যিকার আল্লাহ রাবুল করতে পারে তার অন্তর যদি আল্লাহ রবুল পরিপূর্ণ হয় তাহলে আল্লাহ রাবুল অবাধ্য হতে পারে না সে ব্যক্তি হারাম কাজে নিজেকে লিপ্ত করতে পারে না সে ব্যক্তি আল্লাহ রাবুলামিনের অবদ্ধতায় অবস্থায় লিপ্ত হতে পারে না আল্লাহ রাবুলামিন নির্দেশকে কোন অবস্থায় লঙ্ঘন করতে পারে না এই জন্য আল্লাহ সাথে সম্পর্ক তৈরি করতে হলে আমাদেরকে আল্লাহ রবুলের ভয় আমাদের অন্তর মধ্যে করতে হবে ভয়কে জাগ্রত করতে হবে এবং এটি একটি ধরন আল্লাহ রব্লুল আলমীর সাথে সম্পর্ক মজবুত করার জন্য শক্তিশালী করার জন্য সুপ্রিয় দর্শক এবার আরেকটি পয়েন্ট আমি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে শুধু আল্লাহ আল্লাহরাবুলকে ভয় করলাম ভয় করতে করতে অন্তরকে এত ভীত বিহবল করে দিলাম যে শেষ পর্যন্ত ভয়ের কারণে কাতর হয়ে আল্লাহ রাবুলামিনীর আনুগুত্ত থেকে একেবারে দূরে সরে গেলাম আল্লাহ রাবুলামিনীর আনুগুত্তই করতে পারলাম না এই জন্য শুধু ভয় থাকলেই চলবে না নিচক শুধু ভয় দিয়ে যদি অন্তরকে পরিপূর্ণ করে দেওয়া হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত যেভাবে পালন করা দরকার সেভাবে আমরা ইবাদত করতে পারবো না আমরা আল্লাহ রবুল আলমিনের ইবাদত থেকে মাহরুম বা বঞ্চিত হয়ে যাব এই কারণে এর পাশাপাশি পাঁচ নম্বর যে পয়েন্ট সেটি হল আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্ককে নিবিড় করতে হলে মজবুত করতে হলে আল্লাহ রবুল আলমীর কাছে বান্দা তার আশা থাকতে হবে তার কামনা থাকতে হবে তার ইচ্ছা থাকতে হবে আল্লাহ রাবুল আলমীর কাছে তার আশাবাদকে তুলে ধরতে হবে আল্লাহ রাবুল আলমীর কাছে আমরা চাই আল্লাহ সুবাহও তার আমাদেরকে দেবেন আল্লাহ রাবুল আলমিন যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি আমাদেরকে দেবেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যার্নাত দেবেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যাহার নাম থেকে মুক্ত করবেন আল্লাহ রাবুল আমিন আমাদেরকে না শুনে আমোদ যেগুলো ঘোষণা দিয়েছেন সেগুলো দেবেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে যে ওয়াদা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি দেবেন সুতরাং আল্লাহ রাবুল আলমীর কাছে সহের আশা করতে হবে কোনো ব্যক্তি যদি সত্যিকার পাবে এই আশা না করে থাকে সে ব্যক্তি সত্যিকার সাথে আশা করে তাই ইমানদার ব্যক্তিগণ যখন আল্লাহ রবুল আলমিনের উদিয়ত তার গুলামীকে নিজের জীবনে বাস্তবায়ন করবে এই গোলামীর দাবি হবে এই যে তারা সত্যিকার অর্থে আল্লাহ রাবুল আলমিনের রহমত আশা তাদের অন্তরের মধ্যে ভরপুর থাকবে যেমনি ভাবে অন্তরের মধ্যে ভয় থাকবে ঠিক তেমনিভাবে তাদের অন্তর মধ্যে আশাও থাকবে এবং এই দুইয়ের সমন্বয় সাধন করবে আশা এবং ভয় এই দুইয়ের সমন্বয় সাধন করবে শুধু ভয় দিয়ে পরিপূর্ণ হবে না তাহলে সে ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের সত্যিকার আনুগত্য করতে পারবে না এবং এটি শাখুল ইসলাম ফতোহার মধ্যে উল্লেখ করেছেন जो व्यक्ति आल्लाहबुल आलमी ने इबादत करुधुम्र भर मध्यमे से हे ख़ारजी सम्प्रदाय हारुरी सम्प्रदाय जेहेतु शुदुम् अल्लाह के भय छाड़ा और अन्य कि आल्ला हब्बुल आलमी महा आजाब दिवन महााशास्ति दीबें शुदू आल्लाहबुल आलमीन के भय कर सत्यार जिंदिक जे आल्लाबुल आलमीर प्रति तरह ईमान के सत्यारे मजबूत करते परि शुद्ध भयर मध्यमेहबल हो अल्लाह रबुल आमीन इबादत कर দ্বিতীয় হচ্ছে আশা শুধু আশা দিয়ে যে ব্যক্তি আল্লাহ রবুল আলিন ক্ষমাশীল আল্লাহ রাবুল আলমিনে সমস্ত গুনাকে ক্ষমা করে দেবেন তবে তবা কবুল করবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সব ক্ষমা করে দেবেন এবং আমরা যদি গুনা না করি আল্লাহ ক্ষমা করবেন সুতরাং গুনে আমরা করব আল্লাহ তাহলে ক্ষমা করবেন এই শুধু আশা আর কিছুই না আল্লাহ রাব্বুলামিনের ভয় যদি অন্তর মধ্যে স্থান না দিয়ে শুধু কেবল আশা নিয়ে কাজ করে তাহলে ফাহু মুরজি সে হচ্ছে মুরজি মুরজিয়াদের একজন কারণ সে আর আমল করবে না শুধু অন্যায়ের মধ্যে লিপ্ত থাকবে অপরাধ অন্যায়ের মধ্যে লিপ্ত থাকবে অপরাধ অন্যায়ের মধ্যে লিপ্ত হতে হতে এক পর্যায়ে অপরাধের এমন চরম পর্যায়ে সে পৌঁছে যাবে যে আল্লাহ রাবুলামিনী অবাধ্য হয়ে যাবে শেষ পর্যন্ত আল্লাহ রাবুলামিন অবাধ্য হয়ে তবা না করে জাহান্নামের দিকে দাবিত হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করার সুযোগ থাকবে না যেহেতু অপরাধকেই সে বেশি প্রাধান্য দিয়েছে তাই এই ব্যক্তি যদি শুধুমাত্র আশা নিয়ে আল্লাহ রাবুল আলমিনের ইবাদত করে থাকে তাহলে সে ব্যক্তি আশার কারণে শেষ পর্যন্ত আল্লাহর অবাধ্যতায় নিজেকে একেবারেই নিমজ্জিত করবে সে ভুলে যাবে যে আমি তো আল্লাহ রাবুল আলমিনের অবাধ্যবান দা আমি তো সত্যিকার অর্থে আল্লাহ রাবুল আলমিনের সাথে আমার সম্পর্ককে নিবিড় করতে পারেনি আমার সম্পর্ককে ভালো করতে পারেনি উত্তম করতে পারেনি তাই আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমাদেরকে আশা করতে হবে সুরে আম্বিয়ায় নব্বর আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন আশা এবং ভয় দুইটাকেই একসাথে করে দিয়েছে আল্লাহ সুবাহ বলেন ইন্দা তারা ভালো কাজে উত্তম কাজে নেক কাজে তারা প্রতিযোগিতা করে তারা হুড়া করে অগ্রসর হয়ে থাকে ধাবিত হতে থাকে তারপরে না এবং তারা আহ্বান করে আমাদেরকে ডাকে আমাদের কাছে দোয়া করে রাঘাবান অনুরাগ এর সাথে টানের সাথে ভালোবাসার সাথে ওয়ারহাবান এবং ভয়ের সাথে আশা এবং ভয় দুটাকে আল্লাহ রব্বুল আলমিন এখানে একসাথ করেছেন রাঘাবান আমাদের আশা থাকতে হবে যেমন আল্লাহ রব্বুল আলমিন প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাকে আল্লাহ সুমান হুবাদ আল্লাহ সাহায্য করবেন ওয়ারহাবান আমার আল্লাহ রব্বুল আলমিন ভয় দেখিয়েছেন শাস্তির কথা বলেছেন সুতরাং এই শাস্তি আমাকে রক্ষা করতে হবে এবং আল্লাহ রাবুল আলমিন দুটাকে এখানে সমন্বয় সাধন করে তাই সত্যিকার ইমানদার ব্যক্তি সত্যিকার আদর্শ মুসলিম সে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের সাথে নিজের সম্পর্ককে মজবুত করার জন্য নিজের সম্পর্ককে শক্তিশালী করার জন্য ভয় এবং আশা এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করবে শেখুল ইসলামুল কাজিম রহমতুল্লাহ এটাকে খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন উদাহরণটি শেখুল ইসলামুল কাজিম রহমতুল্লাহ বলেছেন যে ভয় এবং আশা এই দুটি হচ্ছে একটি পাখির দুটি ডানার মতো একটা পাখির ডানা থাকে দুইটি একটি হচ্ছে ভয় আরেকটি হচ্ছে আশা সুতরাং কারো যদি ভয় না থাকে যদি কোনো পাখির একটি ডানা না থাকে তাহলে উঠতে পারবে না তাই যদি ভয় না থাকে তাহলে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমীর কাছে তার এই বাদত গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালার সাথে তার সম্পর্ক নিবিড় হবে না ঠিক অনুরূপভাবে যদি তার আশা না থাকে তাহলে সে ব্যক্তি উঠতে পারবে না এবং তার আল্লাহ রাবুল আলমীর কাছে এই বাজত গ্রহণযোগ্য হবে না অনুরূপভাবে ভয় এবং আশা এই দুইয়ের মধ্যে এই দুটি ডানার মধ্যে যদি কোনোটি দুর্বল হয় তাহলে। ওই পাখি উঠতে পারে না আল্লাহ রাবুল আলমীর কাছে ওই ইবাদত গ্রহণযোগ্য হবে না এবং বান্দা আল্লাহ রাবুল আলমীর সাথে তার সম্পর্ককে সত্যিকারভাবে মজবুত এবং শক্তিশালী করতে পারবে না তাই বয় এবং আশা এই দুই ডানাকে শক্তিশালীভাবে সমানভাবে সমন্বয় সাধন করতে হবে বয় যেমনিভাবে থাকবে তেমনিভাবে আশাও থাকবে যদি বাকিগুলাম কালামের এখতালাফ রয়েছে বয় এবং আশার বিষয়ে বিশুদ্ধ অভিমত যে এই বয় এবং আশাকে সমান পর্যায়ে নিয়ে আসতে হবে কিন্তু কোন কোন পর্যায়ে আল্লাহ রাবুল আলমিনের জন্য আশাকে বেশি করতে হবে কোন কোনো পর্যায়ে ভয়কে বেশি করতে হবে কিন্তু এক পর্যায়ে কমন কথা হচ্ছে যেটি সেটি হলো ভয় এবং আশা সমান্তরালভাবে সমান থাকবে এবং এই দুইয়ের মাধ্যমে মূলতবান্ধা আল্লাহ রাবুল্লা আলমিনের ইবাদত করবে তাই সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমরা আলোচনা করতেছিলাম পঞ্চম যে পয়েন্টটি সেটি হল আমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিনের ভয় আসতে হবে এবং আল্লাহ রাবুল আলমিনের সত্যিকার তার সাথে সম্পর্ক তৈরি করার জন্য আরেকটি ধরন হচ্ছে যে অন্তর মধ্যে ভয় এবং আশা এই দুটি আমাদের অন্তর মধ্যে আসতে হবে তাই ভয় থেকে আমাদেরকে মুক্ত হলে চলবে না অনুর বা আশা থেকে মুক্ত হলেও চলবে না আমরা দেখি একদল লোকে ধারণা হচ্ছে আল্লাহ রাবুল আলমীর কাছে আশা করার কিছুই নেই আবার আরেক দলের ধারণা হচ্ছে শুধু আল্লাহকে ভয় করার কিছুই নেই যেহেতু আল্লাহ রাবুল আলমিন বলেছেন তিনি ক্ষমা করে দেবেন আল্লাহ রাবুল আলমিন সমস্ত গুণাকে ক্ষমা করে দেবেন আল্লাহ তালা বলেছেন সুতরাং ভয় করার কি আছে আল্লাহ আলাদা ক্ষমা করে দেবেন বলেছেন তাই আমাদের ভয়ের কিছু নেই এভাবে মূলত এই মিসকনসেপ্ট এ বিভ্রান্ত ধারণা নিয়ে যদি কোনো ব্যক্তি অগ্রসর হয় তাহলে সে ব্যক্তি সত্যিকারভাবে আল্লাহ রাবুল আলমিনের সাথে তার সম্পর্ককে নিবিড় ও মজবুত করতে পারবে না সুপ্রিয় দর্শক এখানে আমরা আরও দুটি বিষয়ে আলোচনা করব যদি আমি বলেছি আল্লাহ রাবুল আলমিনের সাথে একজন আদর্শ মুসলিমের সম্পর্কের মূলত ধরন হচ্ছে পাঁচটি এখানে আরও দুটি বিষয় আলোচনা করা হয়েছে এই দুটি বিষয় মূলত বান্দার এই বুধহিতের মধ্যেই ইনক্লুডেড কিন্তু আমরা দেখেছি কোরআনের মধ্যে এবং রসুল্লাহাদিসের মধ্যে এই বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এর মধ্যে প্রথম বিষয়টি ছয় নম্বর বিষয় যেটাকে বলা হয়েছে বা প্রথম বিষয় সেটি হচ্ছে আল মুরাকাবা বান্দার সত্যিকারভাবে আল্লাহ রাবুল আলমিনে মুরাক কাবা করবে মুরাক মাধ্যমে মান্দা আল্লাহ রাবুল আলমিনের সাথে তার সম্পর্ককে নিভিড় করতে পারবে সম্পর্ককে মজবুত করতে পারবে সুপ্রিয় দর্শক প্রসঙ্গত মুরাকাবা কাবা সম্পর্কে যে বিভ্রান্তি আছে একটু আপনাদের দেশটি আকর্ষণ করতে চাই মোরাকাবা বলতে আমরা অনেকে মনে করে থাকি যে মোরাকাবা হচ্ছে বান্দা আল্লাহ রিনের সত্তা নিয়ে তার রাত নিয়ে আমাদের সমাজের মধ্যে বিশেষ করে ব্যাপকভাবে মোরাকাবা বলতে এটাকে বোঝানো হয় তাকে একটি পরিচিত দর্শনের মধ্যে মূলত মোরাকাবাকে এই অর্থে ব্যবহার করা হয়েছে যে যে বান্দাগণ ধ্যান করবে এবং ধ্যানের মাধ্যমে প্রথমে जिदीर सलामी सलमारी पद्धतर मध्यमे आल्ला रबुल आलमी नैकट्य लाभ कर तब मध्य को मुराखार कथा उल्लेख करा একটি সুপরিচিত দর্শনের মধ্যে বার বার এই ধরনের মোরাকাবার কথা বলা হয়ে থাকে কিন্তু আমাদেরকে এখান থেকে ফিরে আসতে হবে কারণ এটি বিভ্রান্ত পথ যেহেতু কোরআন এবং হাদিসের মধ্যে এই ধরনের কোনো বক্তব্য আসেনি তাই কোরআন হাদিসের পরিপন্থী এমন কোনো বিভ্রান্ত পথ অনুসরণ করার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন নৈকট লাভ করা সম্ভব হবে না এখানে মোরাকাবা বলতে বোঝানো হয়েছে যে আল্লাহ রাবুল আলমিনের বান্দা সত্যিকার অর্থে সার্বক্ষণিক আল্লাহ রব্বুল আলামের পর্যবেক্ষণকে নিজের জীবনে প্রাধান্য দেবে যখনই কোনো কাজ করবে কোনো আমল করবে যতই ক্ষুদ্র হোক না কেন বান্দা তার অনুভূতির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দেখছেন এই বিষয়টি সক্রিয় করে নেবে তাহলে বন্দা আল্লাহ রাবুল আলমিন অবাধ্য না তাহলে বন্দা আল্লাহ রবুল আলমিন হারাম কাজে নিষিদ্ধ কাজে নিজেকে লিপ্ত করবে না সুপ্রিয় দর্শক আমাদের সময় আজকে এখানে শেষ হয়ে গিয়েছে আলোচনা ইনশাল্লাহ তারা আমরা আগামী পর্বে আরও করব। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা এখানে শেষ করছি ওখ্যন আলহামদুলিল্লা রবিলাম আসসালামক বরহম লি सुरक्षित पवित्र जकत दान बैंको रोड बार्मिंग उंड नंबर शून्य शर्टको तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई बीजि बता पाठिएमेल कर समाधान আলপুরানিম হেদায়াতের মূল সমান সমান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 जार्ध्यमिधान बोझा सहज हो जाए इन शिक्षा साधारण उदाहरण कल रत दस टेब सम्प्रचार सकाल साढ़े आठ टाइम पीस टी